আজ আপনাদের সাথে একটি গল্প বলি এক অস্ট্রেলিয়ান মুসলিম ভাই আলী বানাত আপনারা তার নাম নিশ্চয়ই শুনেছেন আল্লাহ ভাইকে জান্নাতুল ফিরদাউস নাসিব করুন এবং তাকে আল্লাহর অলিদের কাতারে সামিল করুন এই আলী বানাত ছিলেন একজন কুটিপতি ব্যবসায়ী আজ আমরা অধিকাংশই দুনিয়ার যা কিছু পাবার জন্য রেসের ঘোড়ার মতো ছুটে বেড়াই এ সব কিছুই ছিল আলী বানাতের কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন আল্লাহ তার এই বান্দাকে ক্যান্সারের নিয়ামত দান করলেন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 দুনিয়ার বুকে রেখে গেছেন যতদিন আলী বানাতের এই কাজগুলোকে আল্লাহ তালা জমিনের উপর টিকিয়ে রাখবেন যতদিন আলী বানাতের থেকে উপকৃত একজনও এই দুনিয়ার উপর বেঁচে থেকে আল্লাহর ইবাদত করতে থাকবে ততদিন আল্লাহতালা আলী বানাতের আমল নামায় তা সাদাকায় জারিয়া হিসেবে লিখে দিবেন আলী বানাত পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু এখনো জারি আছে তার ন্যাক আমলগুলো আল্লাহ তার ন্যাক আমলগুলোকে ক্যামত পর্যন্ত জারি রাখুন তবে আলী বানাতের গল্প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 তার দুনিয়াতে রেখে যাওয়া কাজের জন্য কবরে শুয়েও ইনশাল নেকি পাচ্ছেন তিনি কবরে শুয়ে আছেন কিন্তু তার নেকি যুক্ত হচ্ছে। হয়তো চলে গেছে। কিন্তু দুনিয়াতে রেখে যাওয়া তার গান কিংবা সিনেমা ইত্যাদির জন্য মৃত্যুর পরও তার আমল নামায় গুন যুক্ত হচ্ছে সে মরে গেছে কিন্তু যতবার মানুষ তার গান শুনছে ততবার তার গুনার বোঝা ভারী হচ্ছে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 शान तो चाय दुनिया धोखा पड़े जाए मृत्यु केिकल्पना सफल प्रश्न जन्मार मृत्यु कबड़े अपनी ही थकबें आल्ला सामने अपनी दाड़ेंपनार क्जे फल आपना के भोग करते आपनी पसंद कर छलनमय प्रतिजोगित दुनिया निजेक निमज्जित कर देवें ना कि आल्ला सुबहाना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 Yeah.